আসসালামুকুম্বরাত্রমান ধারাবাহিক আমাদের আলোচনার বিগত পরবে গরার নিয়ে আলোচনা করছিলাম এবং অনেকগুলো পর্ব ইসলামী শরিয়াতের দৃষ্টিতে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নিষিদ্ধ যে অনিশ্চয়তা নিষিদ্ধ যেই অস্পষ্টতা যেটাকে গারার বলা হয় সেই গরারের উপর আমরা সুদীর্ঘ আলোচনা করেছি এবং এই গারারের কারণে যে সকল ক্রয় বিক্রয় যে সকল লেনদেন ইসলামী শরিয়াত এলাও করে না সেটা নিয়েও আমরা অনেক দীর্ঘ আলোচনা করেছি আমাদের বিগত পর্বের আলোচ্য বিষয় ছিল যে গড়ার কখন ক্রয় বিক্রয়কে ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ বলে প্রতিমান করে সেটা এমন গড়ার যার মধ্যে চারটি বৈশিষ্ট্য থাকে এখনও সেই গড়ারটি অতিমাত্রায় হয় বেশি পরিমাণে হয় সেই গাড়ারটি কোনো এমন একটি লেনদেনের মধ্যে হয় যেখানে অর্থনৈতিক বিনিময় রয়েছে ট্রানজ্যাকশন রয়েছে কোনো চ্যারিটি কোনো কার্যক্রম নয় সেটি এটিরও দ্বিতীয় শর্ত আর তৃতীয় যে গরড়ের বৈশিষ্ট্য ছিল সেটি হলো যে গরড়টি হবে ক্রয় বিক্রয়ের যে মূল মেনার অর্থাৎ মাবিয়া এবং সামান পণ্য এবং পণ্যের মূল্য এগুলোর মধ্যে যদি গরড় থেকে যায় তাহলে এগুলোর মধ্যে গড়ার না থেকে যদি তার সাথে সংশ্লিষ্ট কোনো বিষয়ের মধ্যে গড়ার থাকে তাহলে অসুবিধা নেই যেমন এই বিষয়টি আমরা আলোচনা করছিলাম যে নবিয়া করিম সাল আলি আসালামের একটি হাদিস আছে মানিপ্তাহু আব্বারা ফসামি তহল মুপ্তা যদি খেজুর গাছের ফল এটা মোটামুটি পরিপক্ক হয়ে গেছে পরিপক্ক হওয়ার পরে যদি কেউ খেজুর গাছ ক্রয় করে তাহলে গাছের পরিপক্ক ফলসহ গাছ কিনলে ফলের মালিক হবে না ক্রেতা বরং সেই পরিপক্ক ফল এটা সেই গাছের বিক্রেতা যে তারই থাকবে সে গাছের ফল ইচ্ছা করলে সে রেখে দিয়ে গাছ দিয়ে দিবে। ইল্লা দেবে ইল্লাহাল মুক্তা তবে হ্যাঁ যদি ক্রেতা এটা শর্ত আরোপ করে যে আমি গাছ ক্রয় করব কিন্তু গাছের ফল তুমি রাখতে পারবে না গাছের ফল আমি পাবো এমন শর্ত আরোপ করলে আর সেই শর্তে যদি বিক্রেতা প্রস্তুত হয় রাজি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে গাছের ফল এটা ক্রেতার থাকবে এখানে যে বিষয়টি আমরা দেখাতে চাই সেটি হলো এই যে এই যে সে শর্ত করলো যে গাছের ফল আমার থাকবে গাছের ফল আমি পাবো তাহলে আমি কিনবো ক্রয় করবো ক্রেতা তাহলে এখানে গাছের ফলটাও কিনল গাছও কিনলো শর্ত দিল যে গাছের ফলও তার সাথে থাকবে তাহলে সেই ক্ষেত্রে এখানে গাছটা আসল বিক্রয়ের পণ্য কিন্তু তার সাথে গাছের ফল এটাও সংশ্লিষ্ট আর এই গাছের ফলের মধ্যে এখানে গাছের উপরে যখন ফল স্পষ্ট যে এখানে একটি অনিশ্চয়তা অস্পষ্টতা তো আছে গরড় আছে কিন্তু এই গরড়ের কারণে এই ক্রয় বিক্রয়টি শরীয়তে নিষিদ্ধ হবে না এ কারণে কারণ যেটি আসল মাপিয়ে এখানে যে বিষয়টি আসল ক্রয় বিক্রয়ের বস্তু সেটি গাছ গাছের ফল নয় হ্যাঁ গাছের ফলকে ক্রেতা শর্ত দিয়েছে এবং সে কারণে গাছের ফল ক্রয় বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে তবে সেটা গাছের অনুগত এবং সংশ্লিষ্ট একটি বস্তু হিসেবে কাজেই গাছের মধ্যে যদি অস্পষ্টতা থাকত তাহলে এটি গড়ার হতো যার কারণে ক্রয় বিক্রয়টি অবৈধ বলে প্রতিমান হতো কিন্তু গাছ পরিষ্কার স্পষ্ট এখানে কোনো অস্পষ্টতা নেই অস্পষ্টতা হল গাছের সাথে সংশ্লিষ্ট ফলের মধ্যে কাজেই আসল ক্রয় বিক্রয়ের মাপিয়ে এবং সামান পণ্য এবং মূল্য যদি স্পষ্ট থাকে তাহলে তার সাথে সংশ্লিষ্ট কোনো বিষয়ের অস্পষ্টতা এটি ক্রয় বিক্রয়ের মধ্যে ঘরের বলে সাব্যস্ত হবে না যেই ঘরের কারণে ক্রয় বিক্রয় নিষিদ্ধ হবে বরং এটি বৈধ থাকবে তাহলে নিষিদ্ধ গরারের তৃতীয় যে বৈশিষ্ট্যটা দাঁড়ালো সেটা হল মূল ক্রয় বিক্রয়ের পণ্য এবং মূল্যের মধ্যে অস্পষ্টতা থাকলে তাহলে সেটা গরার বলে সাব্যস্ত হবে আর যদি সেটাই স্পষ্ট হয় অস্পষ্টতা থাকে তার সঙ্গে রিলেটেড অন্য কোনো একটা ব্যাপারের উপর তাহলে সেটা ইসলামী শরীয়তে নিষিদ্ধ গরড় বলে সাব্যস্ত হবে না চতুর্থ যে বৈশিষ্ট্যটি সেটি হলো হাজাত নাস। অর্থাৎ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যদি গড়র পাওয়া যায় তবে এমন গড়ার যে সেটা মানুষের হাজাত নয় মানুষের হাজাত না হওয়ার কারণে তাহলে এই গারটিকে শরীয়ত অ্যালাউ করবে না এবং এটি নিষিদ্ধ গড়ার বলে সাব্যস্ত হবে পক্ষান্তরে যদি ব্যাপারটি এমন হয় যে হাজাত উন্নাস ইলেহি এটি মানুষের নিতান্ত প্রয়োজনীয় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে মানুষের খুব প্রয়োজন এটার মধ্যে এখানে আমরা আগেও বলেছি হাজাত নাস মানুষের হাজাতকে এবং মানুষের প্রয়োজনকে ইসলাম অত্যন্ত গুরুত্বের সাথেই বিবেচনা করেছে সেই হাজাত যদি থাকে তাহলে এই গরারটি নিষিদ্ধ হবে না হাজাতের দ্বারা কি উদ্দেশ্য হাজাদের দ্বারা উদ্দেশ্য হলো গারাব আছে এই কারণে মানুষ যদি ক্রয় বিক্রয়টি করতে না পারে তাহলে মানুষের সমস্যা হয়ে দাঁড়াবে সমস্যাটি হলো এই যে এমন কোনো মানুষের উদ্দেশ্য বিঘ্ন হবে মানুষের এমন কোনো উদ্দেশ্য বিঘ্ন হবে যে উদ্দেশ্যটি শরীয়ত অ্যালাউ করে অর্থাৎ শরীয়ত অনুমোদিত মানুষের কোনো উদ্দেশ্য যদি ব্যাহত হয় সেটি হলো হাজাত আর এই হাজাত যখন থাকবে তখন সেই করার মাম্ন হবে না নিষিদ্ধ করার হবে না যেমন আমরা এখানে একটি দৃষ্টান্তের মাধ্যমে হাজাত নাস মানুষের যে হাজাত মানুষের যে প্রয়োজন সেটাকে আমরা এখানে শরীয়ত অনুমোদিত প্রয়োজন আর শরীয়ত অনুমোদিত প্রয়োজন দুটি বিষয়কে আমরা এখানে একটি দৃষ্টান্তের মাধ্যমে স্পষ্ট করতে পারি যেমন আখ দ ইজার যেটি আমরা আলোচনা করেছি যে এই যে ভাড়ার চুক্তি ভাড়ার চুক্তি কিন্তু হচ্ছে এমন একটি বস্তুর উপর যেই বস্তুটি হলো মানফাত এটি হল ব্যবহার উপযোগিতা এটি হলো আসলে এখানে চুক্তির মূল ব্যাপার বাড়ি ভাড়া এর অর্থ কি বাড়ি ভাড়ার চুক্তির অর্থ হলো এই এই বাড়িটি এক মাস বা এক বছর বা দশ বছর এটি ব্যবহার করার যে উপযোগিতা সেটাকে একজন কিনে নিল আর যে বিক্রি করলো সে বাড়ি বিক্রি করলো না বাড়ির এক বছর ব্যবহার করো উপযোগিতাটাকে সে বিক্রয় করলো এখন এই যে উপযোগিতা যে সে ক্রয় করলো সে বিক্রয় করলো লেনদেনটা যে হলো এই উপযোগিতার ব্যাপারটা কিন্তু এর মধ্যে ঘাড়ার থাকছেই কারণ উপযোগিতা ব্যবহার এক বছর পর্যন্ত বাড়ির উপযোগিতা কেমন হবে কেমন থাকবে এটা আগাম তো পরিপূর্ণ বলা যায় না তো কাজেই উপযোগিতা এই এমন একটি ব্যাপার যে এখানে কিছু গরার থাকে কিন্তু এই গরারটিকে ইসলামী শরীয়ত এটিকে অ্যালাউ করেছে যে এই রকম গড়ার থাকবে এরপরও আকদে ইজারাহ তথা ভাড়ার চুক্তি এটা ইসলামী শরীয়ত বৈধ করেছে তাহলে এই যে নাস এখানে ভাড়ার চুক্তি থেকে ভাড়া থেকে গরার থাকা সত্ত্বেও এটিকে ইসলামী শরীয়ত কেন অনুমোদন করল কারণ এটি হলো মানুষের হাজাত মানুষের ভাড়া দেওয়া ভাড়া নেওয়া প্রত্যেক মানুষ প্রত্যেকে তার যার যা প্রয়োজন সব কিছুর মালিকানা সে অর্জন করতে পারবে না সবার পক্ষে গাড়ি কেনা সম্ভব না গাড়ির মূল্য দিয়ে কিন্তু আবার যাদের পক্ষে গাড়ি কেনা সম্ভব না তাদের কিন্তু আবার গাড়ির প্রয়োজন হতে পারে গাড়ির প্রয়োজন হলে গাড়ি কেনা সম্ভব নয় তাই বলে গাড়ি ব্যবহার করতে পারবে না তা নয় এই জন্য ইসলামী শরীয়ত ভাড়ার ব্যবস্থা রেখেছে ঠিক আছে তোমার গাড়ি নাই এবং তোমার গাড়ি কেনার সামর্থ্য নাই কিন্তু আবার তোমার অল্প সময়ের গাড়ি ব্যবহার করা প্রয়োজনীয়তা রয়েছে তাহলে তুমি আরেকজনের কাছ থেকে চুক্তির মাধ্যমে ভাড়ার মাধ্যমে তুমি গাড়ি নিয়ে তুমি ব্যবহার করো তাহলে এই যে ভাড়ার যে চুক্তি এই চুক্তির মাধ্যমে প্রকৃত অর্থে মানুষের এই হাজারটুকু পূর্ণ হলো যদি ভাড়ার চুক্তির ব্যবস্থা না থাকত তাহলে গাড়ি ব্যবহার করতে হলে প্রত্যেককেই নিজের গাড়ি কিনতে হতো যদি ভাড়ার ব্যবস্থা না থাকত তাহলে বাড়িতে থাকতে হলে নিজে বাড়ি বানিয়ে থাকতে হতো কিন্তু ইসলামী শরিয়ত মানুষের জন্য মানুষের উপর এত কঠোরতা আরোপ করা এটা মানুষের স্বভাবজাত ধর্ম ইসলামের বৈশিষ্ট্য হতে পারে না এইজন্য ইসলাম ভাড়ার একটা অপশন রেখেছে যে এখানে তুমি বাড়ির মালিক না হয়েও বাবি বাড়ি ব্যবহার করতে পারবে গাড়ির মালিক না হয়েও গাড়ির ব্যবহার করতে পারবে দুনিয়ার অনেক হায়ার এক্সপেন্সিভ যে সকল জিনিস সেগুলো তুমি সামান্য সময়ের জন্য সেটাকে তুমি ভাড়ার চুক্তি দিয়ে তুমি ব্যবহার করতে পারবে সব জিনিস তোমার মালিকানা অর্জন করে ব্যবহার করতে হবে সব জিনিস তোমাকে ক্রয় করে ব্যবহার করতে হয় ব্যাপারটি আমন নয় তাহলে মানুষের হাজাতের কারণে ইজারার মধ্যে ভাড়ার মধ্যে যে গরড় ছিল সেই গরড়কে এটাকে মেনে নেওয়া হয়েছে তাহলে নাস বলতে আমরা বিষয়টি এভাবেই বুঝলাম যে যেটি ছাড়া মানুষের জীবন চলা কঠিন ভাড়া ছাড়া মানুষের জীবন চলা কঠিন এইজন্য। শরীয়তের মধ্যে যে গরারকে যে নিষিদ্ধ করা হয়েছে টোটাল কথার আলোচনার সার সংক্ষেপ হলো এই যে নিষিদ্ধ যে গরার শরীয়ত অনুমোদিত যে গরর যেই গরারের শরীয়তের মধ্যে কোনো গ্রহণযোগ্যতা নেই সেই রকম গরর হলো যার চারটি বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য হল গরার কাছির হবে বেশি পরিমাণ হবে সেই লেনদেনটি আক্ত মুবাদলা হতে হবে মহাবাদল মালিয়া অর্থাৎ বিনিময়ের আক্ত হতে হবে আর তৃতীয় হলো সেই যে গরারটি সেটি মূল পণ্য অথবা মূল্যের মধ্যে গড়ার থাকবে আনুষঙ্গিক বিষয়ের মধ্যে গড়ার থাকলে অসুবিধা নেই আর চতুর্থ হলো হাজাত নাস ইলেই যে গরারটা এমন যে সেটার দিকে মানুষের হাজাত নাই তাহলেই সেই গরার নিষিদ্ধ হবে আর যদি গড়ার এমন হয় যে তার মধ্যে মানুষের এমন হাজাত যেমন আমরা ভাড়ার চুক্তির কথা বললাম যে এখানে গরার আছে কিন্তু এরপরও সৈরিয়ত এটাকে অ্যালাউ করেছে এই ক্রয় বিক্রয়কে গাড়ার থাকা সত্ত্বেও ইসলাম এটাকে স্বীকৃতি দিয়েছে কারণ লিহাজতিনাজ ইরাইহি এই গড়ার সহ ভাড়া চুক্তির প্রতি মানুষের অনেক বেশি প্রয়োজনীয়তা প্রিয় দর্শক আমাদের ছোট্ট একটি বিরতির সময় এখন আমরা একটু বিরতিতে যাব বিরতি থেকে এসে আমরা ঘরের সংক্রান্ত আলোচনা করব আপনারা আমাদের সাথে থাকুন समान अल्लाह संगे अपर के हालाल পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক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 দেখুন অর্ধাঙ্গিনী কাল রাত রাত্রি বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা বিরতির আগে গরারের তথা ইসলামী শরীয়তের মধ্যে যে ব্যবসা যে ক্ষেত্রে অনিশ্চয়তা লেনদেনের মধ্যে যে অস্পষ্টতা যেটাকে ঘরার বলা হয় সেই গরার যে সকল কারণে বা যে সকল বৈশিষ্ট্য থাকলে গরারটা নিষিদ্ধ হবে যে সকল কারণে গরার নিষিদ্ধ তার চারটি কারণ আমরা বলেছি এক হল যেই গরার বেশি পরিমাণে হয় কাশির হয় যেই গরার অর্থনৈতিক বিনিময়ের ক্ষেত্রে হয় তিন নম্বর হলো বিক্রয়ের পণ্য অথবা মূল্যের মধ্যে গরার হয় এবং চার নম্বর হল যে গরারের ক্ষেত্রে মানুষের হাজতুন নাস নেই মানুষের প্রয়োজন এই পরিমাণ পড়ে না ফলে সেই গরারটা ঘরার হবে এবং নিষিদ্ধ হবে শরিয়তের মধ্যে আর হাজাত উন্নাসের কারণে মানুষের প্রয়োজনের কারণে অনেক সময় ঘরারকে ইসলামী শরিয়া এটাকে মেনে নেয় এটাকে বৈধতা দান করে যেমন আমরা বলেছিলাম আকদে ইজারার মধ্যে ক্রয় বিক্রয় নয় ভাড়ার মধ্যে যখন ভাড়াটিয়া চুক্তি হয় ভাড়ার চুক্তি হয় তখন কিন্তু সেখানে তার মধ্যে এক প্রকার ঘরার থেকে যায় কিন্তু ঘরার থাকলেও সেটিকে ইসলামী শরিয়া অ্যালাউ করে নিয়েছে ঠিক আমরা এরকম আরেকটি উদাহরণ দেখতে পারি শরীয়তের মধ্যে একরকম ব্যয় রয়েছে ব্যয়কে বাইউসালাম বলা হয় বাইয়াউসালামের অর্থ হলো এই যে অ্যাডভান্স পেমেন্ট হবে আর পণ্য পরবর্তীতে পরিশোধ করা হবে এই ধরনের ক্রয় বিক্রয় এটা সাধারণত কৃষকদের প্রয়োজনে করা হতো এবং কৃষকদের প্রয়োজনে এটা করা হয় কৃষকের পণ্য তার যে উৎপাদন সেটা ফসল আসবে অনেক পরে দুই মাস পর পাঁচ মাস পর ছয় মাস পরে কিন্তু পণ্য উৎপাদন করার সময়ে তার টাকার প্রয়োজন হয় নগদ ক্যাশের প্রয়োজন হয় তার কৃষি ক্ষেতের মধ্যে কৃষি কাজের মধ্যে ফসলের মধ্যে বিভিন্ন ইনভেস্টমেন্টের জন্য তার কিছু নগদ ক্যাশের প্রয়োজন হয় তখন তখন তার কাছে ক্যাশ থাকে না কৃষকের কাছে তো কৃষক তখন এই বায়উ সালামের মাধ্যমে অ্যাডভান্স ক্যাশ সে কালেক্ট করতে পারে সেটা এভাবে কারোর সাথে চুক্তি করল যে দশমন ধান তোমাকে দিব বিক্রি করলাম তোমার কাছে সেই দশ মন ধানটা আমি তোমাকে ছয় মাস পরে দেব তুমি সেই দশমন ধানের মূল্য এখন আমাকে দিয়ে দিবে এভাবে তাদের মধ্যে একটা চুক্তি হলো এবং ক্রেতা পণ্যের মূল্য দিয়ে দিল এখনি আর বিক্রেতা সে ছয় মাস পরে ওই ধানটা দিবে এটাকে সরিয়াতে বলা হয় বা ইয়াউসালাম তো বায়াউসালামে সে দশমন ধান দিবে এভাবে কথা হয় বাউসালাম শুদ্ধ হওয়ার জন্য শরীয়তে অনেকগুলো শর্ত আছে সেটা আমরা আর একটা ভিন্ন আলোচনায় বর্ণনা করব। কিন্তু আজকে শুধু এখানে এতটুকু দেখানোর উদ্দেশ্য যে এই ধরনের আগাম মূল্য নিয়ে পণ্য পরবর্তীতে দেওয়ার চুক্তি ইসলামী শরীয়ত অ্যালাউ করেছে কেন করেছে অথচ এখানে পণ্যটা কিন্তু যখন দিবে তো পরবর্তীতে দিবে এর মধ্যে এক ধরনের গড়ার কিন্তু থেকে গেছে পণ্য যেই পণ্যটা সে দিবে সেই পণ্য এখন উৎপাদিতই হয়নি সেই পণ্য উৎপাদিত হবে তারপরে ছয় মাস পরে সে পণ্য সে দিবে পরিশোধ করে সে পণ্য সে বিক্রয়ের পণ্য সে হস্তান্তর করবে কিন্তু এর আগে এখনই সে তার কাছ থেকে টাকা নিচ্ছে এবং এই চুক্তিটাকে ইসলাম বৈধ বলছে অথচ এখানে দেখা যাচ্ছে আমরা গড়ার সম্পর্কে যে আলোচনা করলাম এখানে গাড়ার তো পরিপূর্ণ মাত্রায় বিদ্যমান অস্পষ্টতা রয়েছে কারণ যা বিক্রি করা হয়েছে সেটা এখন উৎপাদিতই হয়নি তাহলে এটা বিক্রি করলো কিভাবে। তো এটাই বলছি যে নাস। মানুষের একান্ত প্রয়োজনীয়তার এই ধরনের কিছু বিষয়কে ইসলামী শেরিয়াত কনসিডার করেছে তার মধ্যে একটি হলো বাইউসালাম এটিকেও ইসলাম কনসিডার করেছে যে এখানে একটু ঘর থাক মানুষের প্রয়োজনের কারণে ইসলাম এবং ইসলামী শরিয়া এটাকে অ্যালাউ করেছে তবে হাঁ সেই গারারটাকে মিনিমাইজ করার জন্য অনেক শর্ত আরোপ করেছে বেশ কিছু শর্ত সহ সালাম বৈধ সেই শর্তগুলো এমন কিছু শর্ত যার মাধ্যমে গারারটাকে মিনিমাইজ করা যায় গরারটাকে এটাকে সংকুচিত করে এটাকে যতটা ছোট করা যায় তার একটা চেষ্টা ইসলাম করেছে ওখানে আমার দেখানোর উদ্দেশ্য এখানে যে হাজত উন্নাসের কারণে অনেক সময় গরার এটা শরীয়ত সেই গারটাকে এটাকে স্বীকার করে নেয় মেনে নেয় এবং গারারটা নিষিদ্ধ থাকে না তবে হ্যাঁ এখন নাস আসলে কোনটা নাস হাজাতুর ব্যাপারটা কি কী নাস সহজে এইভাবে বলা যায় যে বিকল্প কোনো পথ নাই হাজাত যেটার দ্বারা পূর্ণ হবে মানুষের সেই প্রয়োজন পূর্ণ করা বিকল্প সরিয়া সম্মত কোনো পথ নেই অথচ সেটা পূরণ করা আবার খুব বেশি প্রয়োজন তাহলে এই ধরনের হাজাতের নাসের কারণেই আসলে মূলত এই ধরনের শরীয়তের যে সকল অনেক বিষয় যেগুলো সাধারণ ক্ষেত্রে এটা অনুমোদিত থাকে না কিন্তু এমন হাজাতের কারণে সেই ধরনের কোন কোন জিনিস শরীয়ত এটাকে আবার অনুমোদন করে দেয় এবং হাজাতের মধ্যে এটি আরেকটি নিয়ম থাকে যে যতটুকু হাজাত যতটুকু প্রয়োজন যখন ইসলাম স্বাভাবিকতার বিপরীতে গিয়ে মানুষের হাজাতের কারণে কিছু নিষিদ্ধ বিষয়কে বৈধতা দিয়ে দিল তো তখন ততটুকুই বৈধ হয় যতটুকুর দ্বারা মানুষের প্রয়োজনটুকু পূর্ণ হয়ে যায় আর যেখানে প্রয়োজন নেই সেখানেও আবার বৈধতা আসবে না যেমন এর একটা সুন্দর দৃষ্টান্ত আমরা আনতে পারি যেমন সার্ভিস হোল্ডারের সাথে যখন কেউ সার্ভিসের চুক্তি করে যে সে তাকে বিনিময় দিবে কাজের বিনিময়ে কোনো কাজের জন্য যখন কাউকে নিয়োগ দেওয়া হয় যে সেটি কাজ করে দিবে এখন কাজের চুক্তিটি দুইভাবে হয় একটা হলো একটা কাজের উপরে সুনির্দিষ্ট একটা কাজের উপরে অ্যাগ্রিমেন্ট হয় যে তুমি আমার এই কাজটুকু করে দিবে একটা দেয়াল দেয়ালটুকু নির্মাণ করে দিবে বাস এটার চুক্তি হলো এইভাবে একটা চুক্তি হয় আর একটা চুক্তি হতে পারে এটার সময় হিসাবে যে যতটুকু সময় তুমি আমার সাথে কাজ করবে ততটুকু সময়ের পারিশ্রমিক তুমি পেয়ে যাবে প্রিয় দর্শক এখানে যদি কাউকে শ্রমিক হিসাবে নিয়োগ দেওয়া হয় সময়ের প্রেক্ষিতে যে তুমি আমার উপরে আমার সাথে একদিন কাজ করবে কি কাজ করবে কতটুকু কাজ করতে হবে এই ব্যাপারটা যদি সম্পূর্ণ স্পষ্ট নাও করা হয় কিন্তু কতটুকু কাজ সময় কাজ করবে আর কী পরিমাণ পারিশ্রমিক পাবে এই দুটি বিষয় নির্ধারণ করলেই এখানে চুক্তিটি বৈধ হয়ে যায় কি কাজ করতে হবে এবং সেই কাজটুকু কতটুকু পরিমাণ করতে হবে সেটা স্পষ্ট না করলেও অসুবিধা নেই এখানে দেখুন এখানে কতটুকু সময় কাজ করবে এটা নির্ধারণ করা প্রয়োজন এবং সেই সময়ের পারিশ্রমিক কি হবে সেটা নির্ধারণ করতে হবে কিন্তু কাজ কতটুকু করবে সেটা নির্ধারণ না করলেও চলবে তাহলে পারিশ্রমিক এটা নির্ধারণ করতে হবে কিন্তু কাজটা কতটুকু করতে হবে সেটা নির্ধারণ না করলেও চলবে এটার মধ্যে একটা ঘর থেকে গেল অনিশ্চয়তা থেকে গেল যে কাজের ব্যাপারটুকু সেটাকে ইসলাম শরীয়ত এটাকে কনসিডার করেছে ঠিক আছে এটা নির্ধারণ না করলেও চলবে তাহলে কারণ এটুকের দ্বারাই মানুষের প্রয়োজনটা পূর্ণ হয়ে যায় কারণ অনেক সময় মানুষকে এমনভাবে শ্রমিক নিয়োগ করতে হয় একদিনের জন্য একটা কামলা নিলাম একদিনের জন্য একজনকে শ্রমিক নিয়োগ দিলাম টুকটাক অনেকগুলো কাজ রয়েছে সমস্ত কাজগুলো করব সবগুলো কাজ আগে থেকে স্পেসিফিকভাবে নির্ধারণ করা এটা মানুষের জন্য কঠিন হয়ে যাবে এইজন্য এখানে ছাড় দেওয়া হয়েছে কিন্তু একদিনের জন্য নিতে হবে এবং তাকে কীভাবে পারিশ্রমিক দেবে একদিনের জন্য না হলেও আবার এভাবেও করা যেতে পারে যে পার আওয়ার ঘন্টা হিসাবে যত ঘন্টা সে কাজ করবে সেই ঘন্টার আলোকে সে পারিশ্রমিক পেতে থাকবে যত দিন সে কাজ করবে দিনের আলোকে দিবসের হিসাবে সে প্রতিদিন হিসাবে সে বিনিময় পেতে থাকবে তাহলে পারিশ্রমিকটা নির্ধারণ করতে হবে কিন্তু কাজটা নির্ধারণ করা আগে থেকে স্পেসিফিকভাবে এটা জরুরি নয় কারণ এখানে হাজাতন নাস রয়েছে তো হাজাতন নাসের কারণে কাজ কি সেটা অনির্ধারিত রেখে চুক্তি করা বৈধ কিন্তু নাসের কারণে পারিশ্রমিকটাও অনির্ধারিত রেখে চুক্তি করা এটা বৈধ নয় তাহলে বোঝা গেল কেন বৈধ নয় কারণ আসলে এই হাজাতটা মানুষের এই প্রয়োজনীয়তাটা এটা তেমন কোনো প্রয়োজনীয়তা নয় প্রিয় দর্শক আমরা দেখলাম বিভিন্ন আলোচনার মাধ্যমে যে হাজাত নাস মানুষের প্রয়োজন এটা শরীয় ততটুকু অ্যাকসেপ্ট করে এলাও করে যেটুকু पूरण करार विकल्प शरियासम्मत को पद्धति नहीं हजत के इसलम एक्सेप्ट कर हजतं तुकु एक्सेप्ट कर ले प्रयोजन पूर्ण हो जाए बस नरियत हजत के निर्धारण करजतर मध्यमे घर विषय निर्धारित है जे जेखने हजत थ हजत थे अनेक समय शरियत ঘরারকে অ্যালাউ করে দেয় যে ঠিক আছে যেহেতু হাজাত আছে কাজে এই ঘরারটুকু শরীয়ত কনসিডার করল প্রিয় দর্শক ঘরার সম্পর্কে আমরা অনেক অনেক বিস্তারিত আলোচনা করেছি আজকে এখানে আমরা ঘর সম্পর্কে আলোচনা শেষ করব। আমরা পরবর্তীতে ইসলামী শরীয়তের যে লেনদেন ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য এর মধ্যে আরেকটি নিষিদ্ধ বিষয় জাল এদর অন্যের ক্ষতি করা এই কারণে বেশ কিছু ক্রয় বিক্রয় ইসলামী শরীয়তের মধ্যে নিষিদ্ধ হয় সেই ধরনের কিছু বিষয় নিয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব সেই পর্ব সুন্দর আমন্ত্রণ জানিয়ে সকলের কল্যাণ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ওসলাল্লাহ্নবী ইম্মি বাবা রারাকাল্লাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ कत सुर भाव नूत जुगे सफलता अर्जन करार्थमी अर्थनीति आज रगारोटा पुन सम्प्रचार सकाल दस टेलेश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 प्रभु तरग्रह कर भाव के शब्बे लालन करमे स्थान ने